তুলিয়াল ইয় তৌ জনৌ আল বিত আলহামদুলিল্লাহ হেবাব آيات 12 মনে হয় যেন আপনার কাছে যা কিছু ওই করা হয় হে নবী আপনি মনে কিছু বাদ দিতে চান কিছু মনে হয় ছেড়ে দেবেন সদরুক আর আপনার দিলের মধ্যে অনেক কষ্ট হয়ে যায় আইয়া কুলু তারা যে বলে লাউলা উনজেলা আলেহী কা যে তার উপরে অনেক বড় সম্পদ মণিমুক্ত আসলো না সবাইকে বলবে যে ইনি হচ্ছেন নবী এই যে তারা বিভিন্ন যুক্তি নিয়ে আসে এক এক সময় এক একটা বলে ওনার বিরুদ্ধে অপপ্রচার করে আর এটা করলে বোধ হতো এটা না করার কারণে তাকে বিশ্বাস করা যাবে না এইরকম বহু রকমের ফন্দি এবং বহু রকমের অভিযোগ প্রপাক তারা তার বিরুদ্ধে করেছে তো অনেক অভিযোগ কত অভিযোগ এ পর্যন্ত করে আসছিল তারা কবি নবিনা, নবিনা কবি নবীনা যাদুকর নবীনা গণক কোনটাই তারা গিলাতে পারল না মানুষকে এখন তারা আবার বলে নবী হলে এত গরিব মানুষ নবী হয় কেমনি সম্পদের কোষাগার দিয়া দিবে সম্পদের অভাব আছে তাও দেয় নাই আল্লাহ আর যদি হয় যে আল্লাহ নবী তাহলে তো কমপাকে একদিন ফেরস্তা পাঠিয়ে দিবে দুনিয়ার মানুষের গন্ডগুলো করবে কেউ বলে নবী না কেউ বলে নবী তো এগুলা ফয়জাল আল্লাহর জন্য ফেরস্তা একদম যদি বলে দেয় নাজিল হয়ে এই খবরদার এমনি নবী তাহলে তো আমরা বিশ্বাস করতে পারি এক একটা বলে এক এক সময় তারাই কথা শুনবে না এই উল্টা প্রচার প্রপা চালাইতেই থাকবে তো এগুলো শুনে নবী করিম সাল্লা সাল্লাম কষ্ট তো পান আর দাওয়াতে কাজ করতে এত বাধা হলে এত অপপ্রচার হলে কিছু হেজিটেশন তো চলেই আসে এখন তিনি মাঝে মাঝে চিন্তা করেন যে কোনটা বলবো কোনটা বললে কোন সমালোচনা করে কোনটা আমি আগে বলবো না কোনটা পরে বলবো, কোনটা বাদ দেবো কি না তিনি চিন্তার মধ্যে আছেন তো আল্লাহ তালা বলেন এত হেজিটেশন করেন কোন তারা বললে আপনি কিছু ছেড়ে দেবেন নাকি আসলে তিনি দিবেন তা না কোন কায়দায় কথা বলা যাবে এই কষ্টে মনের মধ্যে আসছেন কারণ একটা দায়িত্ব না দুনিয়ার মানুষকে দিনের দিকে নিয়ে আসার কাজটা করার জন্যই তো আল্লাহ তালা ওনাকে এই জিম্মাদারে দিয়েছেন তিনি তো তার জন্য পেরেশান সেই জন্য তিনি মনের এই কষ্ট কিভাবে ডিল করবেন এইগুলার কি জবাব দেওয়া যায় তারা যেগুলো বলে সবগুলো দিলে কি কাজ হবে কি না কিছু দিলে কাজ হয় কিনা কিছু তাল্লা বলছে চন্দ্র কে যদি আমাদের সামনে হাতের ইশারা করে দুই ভাগ করে দুই ফালাই দাও তাহলে বুঝবো তুমি নবি তাও করে দিলেন আল্লাহ আল্লাহলা হুকেবে তিনি ইশারা করলেন চাঁদ দুই দিকে পড়ে গেল কিছু কোনো মধ্যে এসে আবার চাঁদ জোড়া লেগে গেল দেখার পরে বলে বুঝছি জাদু ভালোই শিখছে কোনটা আল্লাহ বলেন আপনার ডিউটি শুধুমাত্র সতর্ক করা খবর পৌঁছে দেওয়া ইমান আনলে কি না আনলে কি ক্ষতি এগুলো বুঝিয়ে দেওয়া কিন্তু আনার জন্য তাদের দিলটার মালিকানা তো আপনার হাতে নেই আপনি পারবেন না কাউকে জোর করে ইমার আনতে পারবেন আল্লাহ তাকে দেওয়া লাগবে। আর মনে রাখবেন কিছু উপরে আল্লাহ রব আল ওয়াকিল হয়ে আছে ওয়াকিলের অনেক অর্থ ওকিল তো তার উপরে ভরসা করা যায় ওয়াকিলের অর্থ তিনি সাহায্যকারী ওয়াকিলের অর্থ যিনি আসে। আল্লাহ আপনার আল্লাহ ভরসা করতে পারেন এই জন্য তো আর দোয়া কোরআনে পাখি এসেছে হাসমান আল্লাহ ওয়া নেম ওয়াকিল ওয়াকিল শব্দটা বাংলায় ব্যবহৃত হয় কেমনে বলেন তো উকিল ওয়াকিল উকিল হয়ে গেছে আর বাংলায় উকিল কি জিনিস আর কি আপনাকে দান দিয়ে চেষ্টা করবে কিছু পয়সা করি পাবে এই হলো উকিলের কাজ বাংলা তাই না তো এক মিল আছে যে আপনার পক্ষ থেকে সে অনেক বাঘযুদ্ধ করবে অনেক ডিবেট করবে বাদী পক্ষের সাথে বা বিবাদী পক্ষের সাথে কিন্তু আরবিতে এতটুকু সীমিত অর্থ না আরবিতে অর্থ অনেক ব্যাপক কোরআনে পাকে ও শব্দটা ব্যবহৃত হয়েছে যার উপর সম্পূর্ণ নির্ভর করা যায় হাসবুন আল্লাহ ওয়া নেহম আল ওয়াকিল এই রকম এক আল্লাহ আপনার আসে কাজে আপনি এটার জন্য এত ঘাবড়াবেন না এত কষ্ট পাবেন না এত মন খারাপ করবেন না আপনি আপনার কাজ করে যান সে কথা আল্লাহ তালা অনেক আয়াতে বলেছেন যে দেখেন আপনি পৌঁছাইতে সমস্ত ফরমান বলে দিতে এই আয়াত যে নাজ এইটা বললে তারা কি রিয় করবে বলবো কি না আপনি এত চিন্তা করেন কেন বলে দেন অন্য আয় সুরা মায় সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন রাসুল আপনি পৌঁছিয়ে দেন যা কিছু আপনার রবের কাছ থেকে আপনার উপরে নাজিল করা হয়েছে আপনি পৌঁছিয়ে দেন আপনি বলেন সব আপনি যদি এটা না করেন তাহলে তো আপনি রিসালতের দায়িত্ব পৌঁছালেন না আপনাকে তো পৌঁছানোর জন্য বলা হয়েছে পৌঁছিয়ে দেন কে কবুল করলো কে কবুল করলো না এগুলো করবেন না আপনি সব কিছু তাদেরকে বলে দেন এবং আয়ালা তালা বলেছেন দেওয়া মিল দিয়ে না কম্প্রোমাইজ করে না হক দিনের কথাটা সুন্দর ভাষায় হ্যাঁ সুন্দর করে বলতে হবে তারা করে বলার জন্য আবার না কিন্তু অন্য সময় আমরা হক কথা তারা করে এটা আবার আমাদের দোষ পদ্ধতি সুন্দর হবে আপনার রবের দিকে লোক দেখে ডাকেন হেকমার সাথে হেকমার অর্থ কি হেকমার অনেক অর্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় অর্থ হচ্ছে সুন্নত হাদিস আর তার মধ্যে আসে বুদ্ধিমত্তার সাথে কোন তরিকায় কোন কথাটা বললে লোকদের দিলে পৌঁছবে সেই তরিকাটা আবিষ্কার করা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে আর হাসানা সুন্দর ভাষায় কড়া ভাষায় আক্রমণাত্মক একবারে এমন জ্বালাময়ী বক্তৃতা দিলেন যে সব মানে জ্বলে গেল জ্বলেতে গেল ঠিকই ভিতরেতে ঢুকলো না এই ইসলামের দাবাতি কাজের সুন্দর আহ্বান মানুষের কাছে যেন মানুষকে পরাজিত করে দেওয়া মাকসুদ না মানুষের সঙ্গে জবাব দিয়ে তাকে লা জবাব করে দেওয়া উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলে একটা মানুষকে দিনের দিকে নিয়ে আসা এই কাজ করতে হবে কথা সব বলে দিতে হবে রেখে ঢেকে অল্প একটু দিনের এতটুকু মাত্র বড়ি ঘুরে ঘুরে আর বাকিটা বলি না তাহলে এটা হক আদায় হবে না সব দিনের কথাগুলোকে বলতে হবে সুন্দর ভাষায় একদম হেকমতের সাথে মানুষকে আঘাত করে নয় কিন্তু কথা বলে দিতে হবে হকের কথা আমি নাকি তারা আরো বলে যে এই লোকটা কোরআন রচনা করেছে মিথ্যা তার নিজের রচনা নিজের বই নিজের লেখা গল্প কাহিনী আর বলে এটা আল্লাহ থেকে নাজিলহ কোরআন এরকম অভিযোগ দায় আপনার সম্পর্কে এরকম অভিযোগ তারা দিয়েছে না আগের জমানার কাহিনীগুলো নবীদের কাহিনী কোন জায়গা থেকে জোগাড় করে ইহুদের থেকে না তিনি বানিয়ে বানিয়ে এগুলা নিজে আবিষ্কার করে লেখেন আর বলেন ওহি নাজিন হয়েছে এরকম অভিযোগ তারা দেয় আপনাকে দায়িত্ব তো তা আপনি যদি বানাইতে পারেন কোরআন তো তারা বানাইতে পারে না কেন তাদেরকে বলেন আমার পক্ষে যদি বানানো সম্ভব হয় তোমরা বান্ত তাহলে আপনি বলেন আমি তো অনেক সুরা তোমরা মনে করে বানিয়ে বানিয়ে পেশ করলাম তোমাদের যদি এটাই দাবি হয় তাহলে তোমরা মাত্র দশটা সুরা বানিয়ে নিয়ে আসো দশটা বান বিশ পঁচিশটা একশোটা লাগবে না আর আল্লাহ ছাড়া যাকে যাকে পাও সবাইকে ডাকো তাদের সাহায্য নেওয়ার জন্য দুনিয়ার সব মানুষ থেকে সাহায্য নেও আমি আপত্তি করব না যে অমুককে ডাকছে কেন তুমি একলা বানাও না কেন আনো আশেপাশে অন্য কোনো জাতি থাকলে তাদের থেকে নিয়ে আসো তো যদি তোমরা সত্যবাদী হও যে আমি বানাই কোরআন ঘরের মধ্যে বসে বসে সুরাগুলো বানাই তাহলে তোমরা এরকম গোটা দশেক বানিয়ে নিয়ে আস আল্লাহ তালা তিন চ্যালেঞ্জ করেছেন তাই না যে এক পুরো কোরআনের চ্যালেঞ্জ করেছেন কোরআনের মতো একটা বানাও আবার চ্যালেঞ্জ করেছেন দশটা সুরা বানাও আবার চ্যালেঞ্জ করেছেন মাত্র একটা সুরা বানাও প্রথম চ্যালেঞ্জ হলো সুরাল অষ্টআশি নম্বর আয়কের মধ্যে আপনি বলে দেন চ্যালেঞ্জ শুনিয়ে দেন যদি সমস্ত মানব জাতি সমস্ত জিন জাতির যত একসঙ্গে আসে সবাই যদি জমায়েত হয়ে যায় এই কোরআনের মতো কিছু একটা কোরআন বানিয়ে নিয়ে আসতে পারে আনুক দেখি তারা কখনো বানাতে পারবে না চ্যালেঞ্জ দুই নম্বর চ্যালেঞ্জ এই সুরা হুদের এই আয়াতের মধ্যে ১৩ নম্বর আয়াতে যে তারা তুবে আসলে সুরাতিম আর সুরিম মিসলে দশটি সুরার মত করে এর মতো করে বানিয়ে নিয়ে আসুক আর থার্ড চ্যালেঞ্জ এসেছে সুরা বাকারার তেইশ নম্বর আয়াতে আমি যা কিছু নাজিল করেছি আমার বান্ধার প্রতি এটা ঠিক নয় এটা তার বানানো এটা সত্য করার নয় এটা নয় তাহলে তোমরা জাস্ট একটি সুরা এর মতো বানিয়ে নিয়ে আসো তারা পারেনি পারবে না তোমরা কোনোদিন পারো না তো বানাও না তাহলে মারো না কেন আপনাদের সারা না দেয় হে নবী আপনার কথা না শুনে হে মুসলিম যারা আস ওনার সঙ্গে ইসলাম কবুল করেছ তারা যদি এই ডাকে সাড়া না দেয় এই চ্যালেঞ্জ গ্রহণ করে কোন সুরা বানায় নিয়ে আসতে না পারে তাহলে তোমরা সবাই জেনে নাও যে এটি নাজিল হয়েছে আল্লাহর এলিম দ্বারা আল্লাহর কাছ থেকে আসা এলম হচ্ছে এই কোরআন তিনি পাঠিয়েছেন আল্লাহ ইলাহা তিনি ছাড়া মাবুদ নেই তুম মুসলিম এই সত্য কথা শোনার পরে জানার পরে কোরআনের মর্যাদা দেখার পরে কোরআনের এই চ্যালেঞ্জ পাওয়ার পরেও তোমরা কি মুসলিম হবে না তোমরা কবুল করবে না গ্রহণ করবে না তারা এটা গ্রহণ করেনি কারণ তাদের আসলে যারা বিশ্বাস করে আরো সমাজে যারা প্রভাবশালী ছিল সমাজের লিডার পর ছিল আবু জহাল আবুল আহাব তারা এই এই কোরআনকে কেন গ্রহণ করেনি যে এই কোরআনের কথা গ্রহণ করলে তাদের যে সমাজের রাগ কিছু তারা বানিয়ে রেখেছে সুযোগ সুবিধা নেতৃত্ব পজিশন এগুলো কি আর এইভাবে ভোগ করা যাবে সবাইকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলাম হয়ে যাওয়া লাগবে এই জন্য দুনিয়াকে তারা ত্যাগ করতে পারিনি তারা হয়ে গেল তো আল্লাহ তারা বলছেন ওয়াহুমায়ু যারা দুনিয়ার জীবনের দুনিয়ার জীবনেই কিছু পেতে চায় এখানকার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা সুবিধা অজিনা তাহার সৌন্দর্য উপকরণ গুলো দুনিয়াতে দা কিছু আসে এগুলে যাদের টার্গেট হয় একমাত্র নুয়াফি ইহিম আহ আলাহ তাদের আমল এই দুনিয়ার মধ্যে কিছু যেটা পাওনা আছে আমি সেটা বুঝিয়ে দিয়ে দেব দুনিয়ার পাওনা দিন এত কষ্ট করে কিছু দিয়ে দেবো ক্ষেত্রে অমুসলিমকে বেশিও দেন মাঝে মধ্যে তো দুনিয়াটা দিয়ে দেব কমাবো না কিন্তু ওলা ইকালে এই লোকগুলোর জন্য আখেরাতে আগুন ছাড়া কিছু নাই আগুন জাহান না আর এখানে যা কিছু তারা করলো প্রভাব প্রতিপত্তির সমাজ প্রতিষ্ঠা করে কত রকমের নেতৃত্ব কত কিছু অর্জন করলো খ্যাতি অর্জন করলো এগুলো সব বরবাদ হয়ে যাবে একদিন ও বা তেলুমা কে আনুয়া আর তারা যা করছে সব বাতিল প্রমাণিত হয়ে যাবে তারা একদিন পাবে তাহলে দুনিয়ার মধ্যে যারা আখরাতে বিশ্বাস করে না তারা দুনিয়া কেন্দ্রিক সমস্ত চিন্তা বর্তমান সমাজে আধুনিক সমাজে বিশেষ করে অমুসলিম সমাজের চিন্তা ভাবনা আখরাত কেন্দ্রিক না দুনিয়া কেন্দ্রিক সমস্ত দুনিয়া কেন্দ্রিক দুনিয়াতে কিভাবে প্রভাপতি দুনিয়াতে কিভাবে সম্পদ বানানো যাবে দুনিয়াতে কিভাবে অন্যদের দখল করা যাবে দুনিয়া কিভাবে সবাইকে গোলাম বানানো যাবে এই চিন্তায় তো সব কাজ করে এটা হলো কাফের জন্য মুসলমানদের কি অবস্থা ওই লাইনের রানো হয়েছে আবার কোন কোন সময় মুসলমানরা দুনিয়ার কাজে ব্যবহার করে কেউ যদি ইসলামের কাজ করে কিন্তু তার উদ্দেশ্য থাকে দুনিয়ায় পদ পজিশন পাওয়া ইসলামের কাজ করলে তো দুনিয়া কিছু পাওয়া যায় দেখা যায় কত নাম খ্যাতি যশ সেলিব্রিটি অর্জন করা যায় যেদিকে যাবে সবাই তাকে দেখে দেখার জন্য অস্থির হয়ে যাবে দুনিয়াও তো পাওয়া যায় খারাপ না ইসলামের কাজেও যদি একটু উপরে উঠে যায় দুনিয়াও তো দেখা যায় খুব পিছনে ছুটে ওই দিকে যদি মন যায় যে আমারে সবাই এত মোহাবত করুক আমার সবাই বাহাবাহ করুক আমার পিছনে স্লোগান দেখ খালি এরকম চিন্তা যদি করে তাহলে সে কোনটা পাবে দুনিয়া পাবে না আখেরাত পাবে তারা বড় পরীক্ষার মধ্যে আছে তাদের মনে যদি দুনিয়ার দিকে নজর চলে যায় তাহলে কেয়ামে দিন আল্লাহ তালা যে কয়জনকে প্রথমে জাহান নামে নিক্ষেপ করবেন তার মধ্যে কে একজন আছেন ওই আলেম ইসলামের জ্ঞান অর্জন করা ব্যক্তি যেই ব্যক্তি তার দুনিয়ার এলেমে এবং দিনই কাজগুলোকে দুনিয়ার খ্যাতি কুড়ানোর জন্য যশ খ্যাতি সম্মান অর্জন করার জন্য দুনিয়াবি কিছু পাওয়ার জন্য ব্যবহার করেছে তাকে আগে জাহান উপর করে ফেলে দেওয়া হবে নজম এই কথাগুলো আল্লাহ তালা অনেক আয়াতে বলেছেন যে ব্যক্তি অনিয়া নিহি মিনহা আদের দুনিয়ার ফসল জোগাড় করতে চায় আমি তাকে দুনিয়ার ফসল থেকে দিয়ে দেব আখেরাতে তার মিলবে না সুরা সুরাতে আল্লাহ বলে দুনিয়ার মধ্যে দিনের নেক কাজ করে এটা আলেমের এক্সাম্পল দিলাম দানশীল ব্যক্তি হতে পারে আমি গ্রামের মধ্যে একটা মসজিদ বানালাম উদ্দেশ্য কি সবাই বলবে অমুক লন্ডনের সাহেব মসজিদ বানিয়ে দিয়েছেন এটার নাম খ্যাতি কোরআনের উদ্দেশ্য আছে কলেজ বানিয়ে দিলাম অমুক সাহেব কলেজ বানিয়ে দিয়েছে মাদ্রাসা বানিয়ে দিয়েছে তার এটা মতলব ছিল তাহলে এটা হল এটার নাম কি রিয়া রিয়া প্রদর্শনের ছাপ দুনিয়ার নাম খ্যাতি কোরআন উদ্দেশ্য আছে তাহলে তাকে আল্লাহ তালা কিছু দেবেন দুনিয়াতে ব্যসারা করলে তাতে কিছু এক জায়গায় পাওয়া লাগবে তা আখরাতে পাবেন দুনিয়া আল্লাহ কিছু দিয়ে দিবেন নাম সে গেলে ফুলের মালা দিয়ে তাকে স্লোগান দিয়ে দিয়ে ওয়েলকাম করে বিশাল রিসেপশন দিল খুব ভালো লাগছে তার কাছে কিছু পাওয়া গেছে না পাওয়া গেছে কিন্তু আখড়াতে কি অবস্থা হবে আখড়াতে কিছু তো পাবেই না কিন্তু একটা পাবে রিয়ার গুণ আর শাস্তি পাবে আল্লাহ আমাদেরকে মাফ করো এই জন্য রিয়া করা যাবেন এমনকি তিনি বলেন পাওয়ার জন্য করে সাোজাও রাখে উনি খুব বেশি নফর রোজা রাখেন মাসা আল্লাহ উনি অনেক পরহেজগার এই খবরটা ছড়িয়ে যাক আলাতমাজ পড়েন আর গল্প করেন কত রাতে যখন তাহার যদি উঠছিলাম কি জানি দেখলাম উনি তাহার জন্য উঠে খবর দিয়ে দিচ্ছেনা ইয়া দুনিয়া দেখা যায় দিনের কাজ এ বাদব করছে তার উদ্দেশ্য দুনিয়া তাহলে আল্লাহ এই রিয়া কারণে তার কোন আমল কবুল করবেন না যদি কিছু আল্লাহ দিতে চান দুনিয়াতে দিয়ে দিবেন আখেরাতে কিছুই থাকবেনা আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ জামানায় দেবাসে বড় মসজিদের মধ্যে তিনি তো নামাজ পড়েন সেখানে খলিফা দেখলেন যে একটা লোক ইরাক থেকে আসছে এবং খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে এদিকে রাজকার আছেন কয়েক বেলা ওয়াক্তে গিয়ে তিনি তাকে ওখানেই পেলেন জিজ্ঞাসা করে কোথেকে আসছেন আমি ইরাক থেকে আসছি এত সুন্দর করে নামাজ পড়ে মাসা আল্লাহ বেচারা তো তিনি তো চিন্তা করলেন ইরাক থেকে আসছে এলএম কালাম খারাপ না মনে ভালোই আর এত মনোযোগ নামাজ পড়ে যে কে আজকারে আছে নিশ্চয়ই ভালো লোক হবে তবুও উনি চেক করেন ওনার একজন অ্যাডভাইজার বা মিনিস্টারকে পাঠালেন এই লোকটা যে ইরাক থেকে আসে তাকে ভালো করে অবজার্ভ করো খবর নিয়ে আসো যদি যেভাবে সে সুন্দর করে নামাজ পড়েছে যে কে আজকারে ব্যস্ত আছে এ এটাই যদি সত্যি তার ভিতরের অবস্থা হয় তাহলে আমি তাকে ভালো একটা দায়িত্ব দেবো ইরাকের কাজেই বানাইয়ে দেব কাজী মানি জাস্টিস এটা ভালো চাকরি তাকে ভালোই আছে সব খুঁজ খবর নিয়েছেন বলে যে আমার কাছে একটা সুখবর আছে কি আপনি যদি আমার সাথে একটা ডিলিং এ আসেন আন্ডারস্ট্যান্ডিং এ আসেন তাহলে আমি কিন্তু আপনাকে খলিফার পক্ষ থেকে বাগদাদের কাজির পদ নিয়ে দিতে পারবো তাই নাকি কি আপনার প্রথম এক মাসের স্যালারি ঘুষ হবে কন কি আপনি আমাকে নিয়ে দেন তিন মাসে দেবো এক না তিন মাসে দিয়ে দেবো আপনি তো উনি তো কিছু পাইছি তারপরে খলিফার কাছে খবর দিন খলিফা ঘটনাতেই। দিন কে এভাবে মানুষ ব্যবহার করে সে আসছেই মতলবে এবার করতেছে খিফার দৃষ্টি আকর্ষণের জন্য তাহলে এইভাবে দিন কেও কিছু লোক ব্যবহার করতে পারে এভাবে হাদিসে রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন কথা তো রহমতুল্লাহ তাফসির বলো সেটা আগে শুনি মান কানে দুনিয়া হাম্মা হু আর হুয়া তলবতা হু যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যেই কিছু ভালো কাজ করে নেকির কাজ করে দিনের কাজ করে আলিমের কাজ করে কাজ করে তাহলে আল্লাহ তার কিছু ভালো থাকলে দুনিয়াতে যা কিছু পাওয়া সব আল্লাহ দিয়ে দিবেন আখেরা আর আখরাতে যখন আল্লাহ তাকে নিয়ে যাবেন ই দেখা গেল যে তার আখরাতে পাওয়ার কিছুই থাকলো না তা কিছু পাওয়ার আল্লাহ দুনিয়া দিয়ে দিন খালাস তোমারটা দুনিয়া করেছ ওখানে চিন্তা হচ্ছে আখেরাত আমি আখরাতে কি পাব আখরাতে পাওয়ার জন্য করবো সেখানে কতটুকু পাবে ফরগেট দুনিয়া আমি আখরাতে বেশি পেতে চাই সেই ব্যক্তিকে আল্লাহ জামা আল্লাহ তালা তার সমস্ত দুনিয়া আখাতের বিষয়গুলিকে সুন্দর করে গুছিয়ে দিবেন গুটিয়ে দিবেন তার ব্যাপারগুলো ভ্যারি অর্গানাইজ হয়ে যাবে তার দুনিয়া সত্রভঙ্গ হয়ে যাবে না আল্লাহ তালা সবকিছু তার জন্য ইজি করে দিবেন ও আতাত দুনিয়া আগে মাতুন আর দুনিয়া যতটুকু আল্লাহ তার লিখে রেখেছেন দুনিয়া তার কাছে ততটুকুন আসতে বাধ্য হবে না আসি পারবে না দুনিয়া তার কাছে চলে আসবে তার টার্গেট দুনিয়া পাওয়া নয় তার টার্গেট হচ্ছে আখরাত পাওয়া যে আখরাত তো পাবেই কিন্তু দুনিয়া আল্লাহ তার কাছে বাধ্য করে নিয়ে আসবেন তার পায়ের কাছে আর যার উল্টা অমান কানা থাম্মু আর দুনিয়া অমান কান হাম্মু আর দুনিয়া যার আসল মাকসুদ হচ্ছে দুনিয়ার কিছু অর্জন করা আল্লাহ সামলাহ আল্লাহ তালা তার সব কিছুকে অগ্রসাল করে দিবেন সবকিছু সত্রভঙ্গ হয়ে যাবে এই দুনিয়ার এগুলো ঠিকঠাক করতে তার সারাদিন তার থাকবে না এর চেয়ে বেশি কিছু পাবে না যতটুকুন আল্লাহ তার জন্য লিখে রেখেছে। মকদ্দার করে দিয়েছেন এর বেশি পাবে পাবে নাহ হেফাজতের ব্যবস্থা করা এটা আল্লাহ করবেন না তাকে ছেড়ে দিবেন সে দুনিয়ার পেসেন্ট ঘুরতে ঘুরতে মরবে এই জন্য আল্লাহতালার যত কাজ আমরা করি প্রত্যেকটি কাজের বিনিময়ে বড় বাড়ি দরকার এগুলোর চিন্তায় যেন আমি পেছন না থাকি যে আমি হালাল তরিকায় চলবো আমার নির্ভরশীল যারা আছে তারা হালাল তরিকায় ইনশাল্লাহ সম্মানের সাথে আল্লাহ জিন্দিকে পার করে নেবে শান্তি তার জন্য আমি করছি আল্লাহ যেন কবুল করেন তাহলে দুনিয়াটাকে পিছনে দিন তালাশ করা দরকার আখরাত পাওয়া দরকার কিন্তু যদি আখরাতের এই চিন্তা না থাকে তাহলে দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে মানুষকে চলে যেতে হবে আফামা কেনা তুল কাবিলিহি কিতা ইমা মা যে ব্যক্তি তার রবের কাছ থেকে আসা বাইয়ে না সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে আছে নবী করিম সালের কাছ থেকে না আল্লাহ থেকে এসেছে না একইতে কোরআন আয়াত ওয়াহি বাইয়ে না দলিল যেটা ওনার বানানো নয় আল্লাহর কাছ থেকে আসা ও ওইয়ুহাকে তেলাওয়াত করে শাহিদু মিনহু তার কাছ থেকে আসা আরেকজন সাক্ষ আর সাক্ষী ওনাকে তেলাত করে কে শুনানো আয় আবার কোন দেন আর তিনি নিজে এটা সাক্ষী রসুল আলাইকুম শাহিদা তো দুটোই ঠিক আছে দুটার মধ্যে কোন সংঘর্ষ নাই জিবরিল্লাম আল্লাহ থেকে পৌঁছে দেন রসুল্লাহ তিনি এটা তেলাওয়াত করে দেন আবার রসুল্লাহ সাল্লা কাছে পৌঁছে দেন তিনি তাদেরকে তেলাওয়াত করে শুনান এভাবে করে তিনি এই এই যে জিনিস শুধুমাত্র একটা জায়গা থেকে আসে নয় এটাকে সরেজমিনে এটা বুঝিয়ে দেওয়ার কাজ করা তেলাওয়াত করা এবং কোরআন এবং রাসুল দুইজন সঙ্গে দুটো জিনিস আসার কারণে ইসলামটা তো আমাদের কাছে আবার নবী এসেছেন কিতাব নাই শুধু নবীর মুখের কথা তাও মুশকিল দুটোই আল্লা তালা দিয়েছেন কিতাব দিয়েছেন এবং রাসুল দিয়েছেন শিক্ষক হিসাবে পাঠিয়ে দিয়েছেন তো এই এই প্রথমবার মতো পৃথিবীর মধ্যে আলাদার কিতাব আসেনি এর আগেও এসেছে তারা কি সেই কিতাবের নাম কি তাওরা রহমা এই তাওরা ছিল ইমাম এবং রহমত কিতাবটাও ইমাম আর মসজিদের মধ্যে আছে ইমাম তো ইমাম আমাম থেকে সামনে যিনি থাকে ইমামকে সবাই অনুসরণ করে আমাদের মধ্যে তাই না আর কিতাব কেউ সবাই অনুসরণ করতে হয় এই সেন্সে ইমাম দুইটাই। এবং রাহমা কোরআন কেউ আল্লাহ তারা এভাবেই অনুসরণ করার জন্য বানিয়েছেন রাহমা বানিয়েছেন অনু কোরআন সমস্ত কিতাব বলে আল্লা পক্ষ থেকে রহনা তাহলে এই নতুন কিতাব নাজের হয়েছে পৃথিবীতে আর কোনদিন কিতাব আসে তা নয় নবুয়তের সিলসিলা আগের থেকে যেভাবে এসেছে তার ধারাবাহিকতায় এই কিতাবকে পাঠানো হয়েছে তাহলে কিতাব যারা আসে তারা তো ওইটা বোঝা উচিত মুসা আলাহিসের কথা বলা হয়েছে কারণ মদিনায় তো মুসা আল্লাহ সালামের উম্মত ছিল ঈসা আলাহিসাল্লামের উম্মত মদিনায় ছিল না বলতে গেলে এই এখানে ঈসা আল্লাহামের প্রসঙ্গ আসে। যেহেতু আমরা দানি মূসা আসাম পরে আবার ইসা সালাম এসেছেন ওনাকে দিয়েছেন সেটার নাম কি ইমান আনে এরা সত্যিকার মমেন এগুলো যারা ইমান আনে তারাই মোমেন যারা ইমান আনে না তারা কাফের হয়ে যায় অমাই রায় আর বিভিন্ন দলের লোকেরা গোত্রের লোকেরা যারা এই কোরআন কে মানতে অস্বীকার করে এই নবী আপনি কখনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না শোভা সন্দেহে থাকবেন না যে তারাও এত লোকে সবাই সন্দেহ করে এ করার মনও দুর্বল হয়ে যায় আসলে মন তোল নয় ঠিকই কিন্তু আল্লাহ দিচ্ছেন যখন ইসলামের বিরুদ্ধে তোমরাও নিজেই ইসলামের ব্যাপারে কনফিউজ হয়ে যাও কিনা আমাদের মধ্যে আসে এরকম যখন তারা বলে ইসলাম নারী অধিকার নাই নারী অধিকার নাই নারীদের প্রতি জুলুম করেছে আমাদের মুসলমাদের অনেকেই এই কথা বিশ্বাস করাই শুরু করে দিয়েছে অথচ ইসসাম নারীকে সবচেয়ে সম্মানিত করেছে তে এইভাবে করে দেখবেন মুসলমানদের ভিতরে এই শোভাষন্দ দ্বিধাদ্বন্দ্ব দিনের ব্যাপারে আস্থা থাকে না অমুসলিমদের এই চাকচিক্য সভ্যতা চাকচিক্য দেখে তারা বিমোহিত হয়ে যায় এবং তাদের নিজেদের কনফিডেন্স লুজ করে ফেলে মাঝে মধ্যে আমরা মনে এক হেজিটেশনে পড়ে যাই কোরআনে এই আয়াতার তর্জমা কি এই সময় করা যাবে এই সময় ওই আয়টা উচ্চারণ না করলেই বোধে ভালো আমাকে একজন বললেন এই ইউরোপের কোন দেশে জানি এক ইমাম সাহেব তাহলে আল্লাহ তালা বলছে সভা সন্দেহ থেকে না ইন্না হল হাকুমের রব এই কোরআন আপনার রবের কাছ থেকে হাক এটা পরিষ্কার আপনি ধারণ করুন এই ধারণা এই বিশ্বাস নবী করিম সালাম আমাদের মতন দুর্বল ইমান নন ওনাকে বড়া হচ্ছে কেন বারে বারে ওনাকে বলার মাধ্যমে আমাদের কি বলা হচ্ছে আমরা যেন এই হকের ব্যাপারে মজবুত থাকি এটা আল্লাহর হক কালাম অনেক সময় সাইন্টিফিক বর্ণনা দেখা যাক কোরআন সঙ্গে মিলে না কোন কোন সময় যেমন শাহি বোকার হাজি শেষ মাসির যদি কোন সময় তোমাদের পানির মেদে পড়ে তাহলে মাসিকে ডুবে দিয়ে তারপরে ফেলে দিও কারণ মাসির এক পাখায় থাকে রোগের বীজাণু আরেক পাখায় থাকে কি শেফা এখন এখনকার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে কিনা অবশ্য এখন ডাক্তার দু একজন আছে তাদের থাকে আমি জানবো তারা পেয়ে গেছেন নাকি তারা নাকি রিসার্চ করে পেয়ে গেছেন যে আসলেই শেফা কিন্তু একাতশ বছর আগে ডাক্তাররা এটা পান নাই কিছুদিন আগেও একজনে বলা শুরু করে না এরকম হাতির বখারি থাকলে আমি বিশ্বাস করব না আবার সামনেই কথা হয়েছে দশ বিশ বছর আগে কথা বলি তাই একটা অদ্ভুত কথা এটাকে আমি বিশ্বাস করা যায় এইরকম হয়ে যায় এসে যে হক আল্লাহ এবং তারা আসলে হক ছাড়া কোনোদিন বাতিল বলবেন না প্রশ্নই আসলে বিজ্ঞান কার কারো কাছে মনে হয় অকায় সাইন্স ওরে বাবারে বাবা এটা তো কোরআন থেকে অনেক বেশি মজবুত মনে হয় তাদের কোরআন না মিললে মেনে নেওয়া যাচ্ছে না এইরকম আবিষ্কার করতে করতে করতে করতে এখন আবিষ্কার করা শেষ হয়ে গেছে আল্লাহর দেওয়া অনেক কিছু আবিষ্কার হাকায় আবিষ্কার করতে সময় লাগছে কিন্তু এই কোরআন হাক এই হাদিস তারা ইমান আল্লাহ তালা এইগুলো দেওয়ার আগে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কুফুরি দিয়ে সৃষ্টি করেছিলেন সৃষ্টি সময় গুনা দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন আলাল প্রত্যেকটি মানব শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করেছেন নাসা যে সুস্থ স্বাভাবিক একদম পাক পবিত্র অবস্থায় একটা ভালো মন নিয়ে যেখানে কুফর নাই শেরেক নাই বিদাত নাই গুনা নাই হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই এগুলো ছাড়া একটা প্রত্যেকটি মানব শিশুকে আল্লাহ তালা জন্মদান করেছেন একদম নিষ্প কিন্তু পরবর্তী পর্যায়ে মানুষের মধ্যে আল্লাহ এই সমস্ত আস্তে তারা হয়েছে ইনি খালাক্ত এই বাজু খনাফা আমি সমস্ত আমার বান্দাদেরকে হানিফ করে সৃষ্টি করেছি হানিফ অর্থ কি মুক্ত আল্লাহতে বিশ্বাসী তে বিশ্বাসী এরকম করে আমি সবাইকে সৃষ্টি করেছি মানুষের কাছে বড় হওয়ার পরে আস্তে আস্তে এবং তাদেরকে তাদের সৃষ্টি হয়েছে সরিয়ে নিয়ে গিয়েছে ও হার আলহিমাহ এবং তাদের জন্য হারাম করে দিয়েছে যা আমি হালাল করেছি আদার ওয়ে কোন কোন জিনিস তাদেরকে হালাল করে দিয়েছে যা আমি অরিজিনালি হারাম করে দিয়েছি ও আমার ও আমার থাকি সুলতনা আর তারা তাদেরকে পরামর্শ দিয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করেছে সেরেক করতে আমার বিষয়ে আমার সঙ্গে যা আমি কখনো নাজিল করিনি এইভাবে করে বিভিন্ন পর্যায়ে মানুষ কুফুরি রাস্তার দিকে চলে গেল এখন তারা বলে যে আল্লাহ এই নবীর কিছু পাঠান নাই এখন আল্লাহ রব আল বলছেন ওলা মানে না পৃথিবীর অধিকাংশ মানুষ হকের পক্ষে থাকে না হকের বিপক্ষে থাকে এই কথা কোরআনে বারে বারে বলেছে অন্য আয়াতে আল্লাহ বলেছেন অধিকাংশ লোক আপনি খুব চাইলেও মমিন হবে না তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে ছেড়ে দেবে তাহলে মুসলমান ওয়াহির কথা বেশি শুনবে নাকি শুধু জনগণের কথা বেশি শুনবে এখানে গণতন্ত্র সঙ্গে ইসলামের সংঘাত আছে অনেকে এটা বুঝে না মনে করে পুরো গণতন্ত্র পুরোটা ইসলামিক গণতন্ত্র পুরোটা ইসলামিকরা এর কিছু অংশ ইসলামের সঙ্গে মিলে কিছু অংশ ইসলামের সঙ্গে মিলে না গণতন্ত্রের ফর্মুলা হচ্ছে মেজরিটি লোক চাইলে মদ হালাল লিগাল মদ মদ লাইসেন্স দিয়ে দেওয়া অসুবিধা নেই কিন্তু আল্লাহ কি চেয়েছেন মদ হারাম এখানে পার্লামেন্টে যদি মেজরিটি লোকেরা ভোট দিয়ে মদের পক্ষে বৈধতা দিয়ে দেয় এটা এলাউড আছে তাহলে এই গণতন্ত্র ইসলামে যায় শাসক কে হবে বাছাই করার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার ইসলামে আছে এটার সঙ্গে সংঘর্ষ নাই তা আমাদের সমাজে দুই রকম লোক আছে মৌসুমাধিপদি কেউ মনে করি গণতন্ত্র পুরোটা আগা থেকে গোড়া পর্যন্ত একবার পুরোটা হালাল আর কেউ মনে করি পুরোটাই হারাম কোনটাই টাস্ট করা যাবে না এই দুই আমাদের কিন্তু আসলে মানুষের জীবন চলার বিধান বৈধ অবৈধ হালাল হারাম এই সমস্ত ফয়েসলা কে করে দিবেন আল্লাহ করে দিবেন কিন্তু এখন আমরা কাকে আমাদের লিডার বানাবো ভালো একজন মানুষকে চুজ করব এটার এইটার এখতিয়ার আল্লাহলা আমাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন এই গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার এটা জায়গা আছে এটা সুযোগ আছে এইটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয় কিন্তু সমস্ত কিছু পুরো হান্ড্রেড পার্সেন্ট গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে যে ফর্মুলাগুলো আছে অরিজিনালি এগুলা শেরেক এবং কুফরির ভিত্তিতে যাদের কোনো তাহিদে আঁকিদা ছিল না তারা আঁকিদা থেকে শুরু করে সবকিছু তারা নিয়ে ফেলে তাদের কাছে সরিয়ে কোনো চিন্তা করার সুযোগ নাই এই হলো পার্থক্য এই জন্য জাস্ট ই রাইট ইসলামিক ফরমুলা যেখানে কোরআন হাজি হারাম আছে সেখানে তাদের কোনো অধিকার নাই পার্লামেন্টে সেই আইন পাশ করার ক্ষেত্রে কোরআন হাজি যাওয়ার কোন অধিকার নেই কিন্তু যেগুলা কোরআন হাদিসগুলার ব্যাপারে আইন পাশ করার অধিকার আছে মনে করেন ট্রাফিক লি ডুয়ালিয়ার ওয়ে করবেন না ওয়ান ওয়ে করবেন এই কথা কোরআন এলাকা আছে না হাদিসে আছে এটা এটা জন্য পার্লামেন্ট আইন পাস করতে পারবে এক ডিস্ট্রিক্টে ভাগ করে তিন ডিস্ট্রিক্ট বানাবেন না তিন ডিস্ট্রিক্ট মিলে এক ডিস্ট্রিক্ট বানাবেন এগুলো কোরআন হাতিজে নিষেধ করবে এগুলো কোন অসুবিধা নেই দেখতে হবে যে কোরআন হাতিজের সঙ্গে সাংঘর্ষিক কিছু হয়ে যায় কিনা তাহলে সেটা ভোটাভুটি করার কোন সুযোগ নেই তাহলে বুঝতে পারলেন তো কেউ ধরো গণতন্ত্র আছে না নাই জবাব কি হ্যাঁ খালি আসে বললে হবে না আবার খালি নাই বললে হবে না কোরআন হাজির যেখানে আছে ওইখানে এই সমস্ত কোন তথ্য কাজ করবে না কোরআন হাজি হুকুমানতে হবে আর কিভাবে মানুষের মধ্যে শাসককে জোর করে বন্দুকের নল নিয়ে ক্ষমতা দখল করবে এইটা ইসলামে উৎসাহিত করেছে আরেকজন নিজে ক্ষমতা দখল করে তিনি ডিক্লার করে দিবেন এইটা ইসলাম পছন্দ করে না ইসলাম চায় জনগণ যাকে পছন্দ করে নিয়ে আসবে সেই সমস্ত লোকেরা তাদের দায়িত্ব পালন করুন জনগণের কি পছন্দ করার ক্ষেত্রে তো মানে অনেক সময় জনগণে ক্রাইটেরিয়া ঠিক নাই জনগণে আমি ছোটকালে উনি এত ভালো মানুষ নিজেও খাইতে পারবেন না আমাদেরকে খাওয়াইতে পারবেন না ওনার ভোট দিয়া লাভ নাই কই লোক আছে যেমন আনতে পারে খাইতে পারে আমাদেরও কিছু দিতে পারবে তো এরকম জনগণের জন্য মানে তাদের কপালে ভালো কিছু আছে বলে মনে হয় না এই ইসলাম বুঝতে হবে ইসলাম জানতে হবে ভালো মানুষ কেমনি হয় যে আল্লাহ কি ভয় করবে সে তো হারামের মধ্যে হাত দিবে না আরে সে কোটি খায় তোমার কিছু বিস্কুট দিয়ে দিবে তোমারে আপনি করে কিছু সদকা দিয়ে দিলে তুমি খুশি হয়ে গেলে যে সে তো আপনি কোটি কোটি আবার কিছু দিয়ে এক হাজার বাহ তুমি খুব খুশি এইরকম জনগণের কপালে ভালো কি থাকতে পারে এই জন্য আল্লাহতালা কি বলেছেন হাদি থেকে কি বলেছেন আল্লাহ কি বলেছেন যতক্ষণ না কোন জাতির জনগণের মধ্যে কোন পরিবর্তন সূচিত না হয় তাদের মধ্যে যদি পরিবর্তন না আসে তাদের দিন আন্ডারস্ট্যান্ডিং ইমান আখলা ক্রাইটেরিয়া হক বাতিল বুঝার। এই সেন্স যদি কাজ না করে সে জাতির মধ্যে আল্লাহ পরিবর্তন দেবেন না এই জন্য তারা ঘুরতেই থাকবে অন্ধকার ঘুরবে ঘুরবে ঘুরবে আর এই সমস্ত এই লুটেরার দল এসে বাকপার গুলো এসে তাদেরকে নিয়ে খেলতে থাকবে তাদের কপালে পুড়তেই থাকবে তার চেয়ে বড় জালিম কি আছে যে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা আরোপ করে আল্লাহ তালা পাঠালেন কোরআন বলে এটা আল্লাহর পাঠানো না ওটা উনি বানিয়েছেন আল্লাহ তালা বানালেন একদিনকে নবী ন এই মিথ্যা কথা আল্লাহর ব্যাপারে এবং সবাইকে তাদের রবের কাছে পেশ করা হবে আল্লাহ তালার সঙ্গে আমাদের দেখা হবে নাকি হবে না দেখা হবে কিভাবে দেখা হবে সাই কলমুকুম তোমাদের সঙ্গে আল্লাহর ওয়ান টু ওয়ান জিজ্ঞাসাবাদের দুইজনের মধ্যে আর কেউ থাকবে না কোনোভাষী থাকবে না কোনো দোভাষী লাগবে না তুমি আল্লাহর ভাষা বুঝবে আল্লাহ তোমার ভাষা বুঝবেন এক এক আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন ওই দিন মানুষ কি করবে ফাইয়ান ডানে বামে দেখবে ডান দিকে দেখবে আমার নাম কি পরিমাণ আছে যদি বেশি থাকে তো খুশি আর যদি অল্প থাকে তাহলে তো অবস্থা কাহিন আর বাম দিকে তাকা ভাই দেখবে যে গুনার পরিমাণ এত বেশি নাম আমল গুনার আমল হয়ে আছে কি উপায় হবে আর সামনের দিকে শুধু মাতা নামের আগুন দাও করছে দেখা যাবে আর খাদিছে এসেছে যে ইন আল্লাহ মেন কেয়া মত আল্লাহ তালা মোমেনের এত কাছে আসবেন এত কাছে আসবেন তার কাঁদে হাত রাখবেন আল্লাহ একদম কাছে নিয়ে কাউকে দেখাবেন না এমন ভাবে লুকিয়ে লুকিয়ে আল্লাহ তার হিসাব নেবেন সে এবং আল্লাহ মোমেনকে ওয়ারে রুহুবে এবং সে যে গুণা করেছে কিনা না এগুলা স্বীকার করাবেন এটা করছো এই গুনা করেছ এই গুণা করেছ ওই আরেফুজা এই গুণাটা করেছ না এভাবে হাত্তাঈদাক্তাহবিহি এখন সে ব্যসারা মোমেন ব্যাসা অস্বীকার করতে পারছে না তুমি কাফের মিথ্যা কথা বলবে না আল্লাহ আমি এগুলো করিনি ফের সারা খামাখা এই জবাব দিবে কিন্তু মোমেন বললে আল্লাহ আমি করছি আমি করেছি ও রা আফি না এখন মোমেনটা চিন্তা করবি এত গুণা আল্লাহ আমাকে দিলেন আজকে আমি উপায় থাকবে না দ্বিতীয় প্রশ্ন করবে না কেন করেছে না এইটা না এইটা যদি করেন তাহলে হালাক হয়ে যাবে মানে হৌসেবা নিজ্ঞেস করবে কেন করেছ তাহলে তার অবস্থা কাহিন কিন্তু আল্লাহ করে আজকে আমি তোমাকে গোপনে ক্ষমা করে দিচ্ছি কিতাব হাসে না তিহি অতপর আল্লাহ তালা তার শুধুমাত্র নেকির আমল নামাটা তার হাতে দিয়ে দেবেন সে সবাইকে এটা দেখাবে গুণাটা আল্লাহ মুসে দিয়েছেন আল্লাহ আল্লাহ বলবেন তাদের ব্যাপারে আল্লাহ তোর পাখি বলে দিয়েছেন এভাবে গোপনে ডাকবেন না সমস্ত সাক্ষীগুলো এসে তাদেরকে বলবে আসছে এখানে রকম কুফরি দ্বারা করেছে যত রকমের সাক্ষী আছে সবগুলো সাক্ষী দিবে যে এরা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলেছিল কত রকমের সাক্ষী আছে কি কি সাক্ষী আছে ফেরেজ সাক্ষী আছেন তারা এটা লেগছে না আমাদের গুণাগুলো কারিন হয়ে আল্লাহ এরপরে সাক্ষী দিবে যেখানে দেখতে পেয়েছে গুনা করেছে তারা সাক্ষী দিবে। এভাবে সমস্ত সাক্ষীগুলো তার শেষ পর্যন্ত তার নিজের হাত পা চোখ কান জবান এইগুলা সব সাক্ষী দিবে যে আল্লাহ সে আমাকে ব্যবহার করেছে এই গুণা করার জন্য আল্লাহ অবিশ্বাবসিত হোক আল্লাহ আহমিল যারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা দেয় ইসলামের দিক যেন আসতে না পারে আজকের দুনিয়ায় কারা কারাই বাধা দিচ্ছে অ মুসলিম শক্তির অনেকেই মুসলিমদের মধ্যে অনেকে মিডিয়াওয়ালারা আছে তাদের যুদ্ধ কি কোনটার বিরুদ্ধে বেশি ইসলামের বিরুদ্ধে সবাই মিলে মানুষকে সারা দিন এই বুলি আওড়ায় ইসলাম ডেঞ্জার মানে সাংঘাতিক এগুতে না পারে এই ঠেকাও ইসলাম ঠেকাও এবং তারা আখেরাতের ব্যাপারে তারা অস্বীকার করে বসে আর তারা মানতে চায় না আখেরা তাদের নাই তাদের সমতা হিসাবে দুনিয়া কেন্দ্রিক আখেরাতে কি হবে মাটির নিচে এই চিন্তা নয় মাটির নিচে তো মাটির নিচেও যাবে না আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে আখরাতে তারা আল্লাহ এই জন্য হাজিত এসেছে যারা এরকম করে সীমালাঙ্গন করতে থাকে তাদেরকে আল্লাহ কিভাবে শাস্তি দেবেন এরা জমিনে আল্লাহ তালাকে ব্যর্থ করে দিতে পারবে না আল্লাহ করতে পারবে না আল্লাহ আর যখন তাদেরকে আল্লাহ ধরবেন সেদিন তাদের সঙ্গী সাথী সাহায্যকারী তাদের অ্যালায়ন্স কে এসে এলাই গুলো তাদেরকে উদ্ধার করতে পারবে কোন অবস্থাতেই পারবে না তাদেরকে শাস্তি দেওয়া হবে ডবল ডবল করে কঠিন শাস্তি দেওয়া হবে মা কেন তারা আজকে দুনিয়ায় তারা শুনতে চাইল না শুনতে পারলো না হক কথাগুলো আর তারা দেখতে পেল না হককে মিস করে ফেললো এই বাতিলের ডঙ্কা বাজাতে বাজাতে বাতিলের তবলা বাজাতে বাজাতে ইসলামকে শুনার জানার হক চেনার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে গেল এই লোকগুলা তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করলো তারা ক্ষতিগ্রস্ত করতে চায় ইসলামের কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কে নিজেরা সব আরেকজনে ক্ষতি করতে এসেছ তোমার ক্ষতি তুমি করে আর তারা যে মিথ্যা করছিল অপবাদ দিচ্ছিল এগুলো সব বেকার হয়ে যাবে কেমতের দিন ধরা পড়ে যাবে যে তারা মিথ্যা বলেছিল এই কোরআন হক ছিল এই রাসুল হক ছিলেন এই ইসলাম হক দিন ছিল ফিল আখেরাতে তারা হয়ে যাবে অনেক ক্ষতিগ্রস্ত তো অনেক সময় আমরা দেখি যে তাহলে দুনিয়াতে আর তাদেরকে ধরা হবে তবে না আখেরাতে ধরা হবে তো তারা এই খবর বলতে কিছু পায় অসুবিধা নেই আমরা তো দুনিয়াই চাই আখেরা তো চাইও না তো তাদের কিন্তু কোন কোনো সময় আল্লাহ তালা দুনিয়াতেও ধরেন নাকি একদম ধরেন না ফের মৃত্যুর কে ধরবেন না অনেক সময় অবকাশ দেন সময় দেন রশি ঢিলা করে দেন তবে যখন আল্লাহ ধরার ফায়সালা হয়ে যায় এমন ধরেন তাকে আর ছুটতে দেন না এই আরবিতে বলা হয়েছে ইন্দা ইউম হেলুয়ালু আল্লাহ তালা অবকাশ দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না সেদিন তারা কি হবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে ও ইম ক্যা যেদিন মানুষকে হাসরে মানে জমায়েত করা হবে কেমন দিন তখন তারা একে অপরের দুঃশন হয়ে যাবে আজকে যাবে তুমি আমাকে ব্যবহার করেছ না আমি তোমাকে ব্যবহার করি নাই তুমি আমাকে ব্যবহার করেছ তোমার স্বার্থে তুমি আমাকে ইউজ করেছি তারা তাদের এ বাদত নিতে অস্বীকার করবে মহাবুদ্ধবে অতপর কে আমাতে দিন তোমরা একে অপরকে কুফরি করবে অস্বীকার করবে কেউ কারো স্বীকৃতি দেবে না কেউ কে করবে না তুমি আমাকে ডেকে ছিলা আমি আমাকে হেল্প করতে গিয়ে আজকে ধরা পড়ে গিয়েছি ইত্যাদি করে অমা ও আকুমার এবং তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম অমা কুমিনা সরিন কেউ থাকবে না তোমাদেরকে সাহায্য করতে থেকেছে নিশ্চয়ই তারা ইমান এনেছে নেক আমল করে গিয়েছে সকল মুসলিম হলে হবে না তথাকথিত মুসলিম যদি হয় শুধু বাপ দাদার থেকে জন্মসূত্রে পাওয়া মুসলিম যদি শুধুমাত্র হয় তাহলে হবে না যে মুসলিম ইমান আছে আর আমল সহলে হাত আছে নামাজ রোজা হাজাত পর্দা হালাল হারাম এই সমস্ত অনুগত এ মনোযোগী হয়ে আছে তাদের জন্য হয়েছে বিপরীত ঠিকানা যেটা হচ্ছে জান্নাত তাদের জন্য ঠিকানা তৈরি করা তারা সেখানে তারা সেখানে চিরদিন থাকবেন তাহলে এই হলো দ্বিতীয় দল কুফর দলের মোকাবিলায় এখন এই দুই দলের অবস্থা কি তাদের এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ মাসাল এই দুই দলের উদাহরণ হচ্ছে এক দল ইসলামের পক্ষের দল মিন মুসলিম আরেক দল তার বিপক্ষে দল সারা দুনিয়ার মানুষ যাদের পরিচয় থাকুক দুই দল হেজবুল্লাহ আর হেজবুল সায়তন আল্লাহর দল আর দল বাকিটা কাল এম আসাম এক দলের উদাহরণ হচ্ছে যে তারা হচ্ছে অন্ধ এবং বধির চোখে দেখে না কানে শুনতে পায় না এক দল আরেক দল হচ্ছে আল আল বাসির আসামি একজন দেখে আরেকজন কানে শুনে এরা দুইটাই করে দেখে আর শুনে হাল ইস্তা মাসাল্লা দুইজন মানুষ দুইজন মানুষ যদি হয় একজন অন্ধ এবং বধির আরেকজন মানুষ দৃষ্টিশক্তি সম্পন্ন এবং শুনতে পায় হাল ইস্তাউনে মাসালা এরা দুইজন কি বরাবর হতে পারে কখনো বরাবর নয় কাজেই যে ব্যক্তি ইমানের পথে আছে আর যে ব্যক্তি ইমানের বিপরীত পথে কুফরির রাস্তায় আছে কখনো তারা বরাবর হতে পারে না আফলা তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না সুরা শাস আল্লাহ কি বলেছেন জান্নাতিরা জাহান্নাবীরা কখনো রকম হতে পারে না বরাবর হতে পারে না এক সমান হতে পারে না কাজে আপনার চলাফিরা কথাবার্তা রুজি রোজগার আপনার জীবন জীবনযাপন পদ্ধতি আপনার দর্শন আপনার ফিলোসি আপনার চিন্তা ভাবনা আপনার সভ্যতা সংস্কৃতি চর্চা করা আর দুই কি কখনো কখনো মমিন তার জীবন সম্পূর্ণ আলাদা যে মমিন নয় তার থেকে অন্য আয়াতে আল্লা তালা বলেছেন অন্ধ আর দৃষ্টির শক্তি সম্পন্ন কখনো বরাবর হতে পারে না অন্ধকার আলো কি একরকম হয় অন্ধকার আসলে আলো থাকতে পারে আলো থাকলে অন্ধকার আসতে পারে হারুর জল অবস্থা আর ছায়া দুইটা কি একরকম আহাল যারা জীবিত যারা মৃত তারা কি একরকম হতে পারে কখনো নয় এই এত তুলনা করলেন আল্লাহ তালা মোমেনদেরকে যে তারা এত বৈচিত্র্য মানে এত পার্থক্য মোমেনের সঙ্গে মোমেনের বিপরীত ব্যক্তির সাথে আমরা আমাদের জীবনে মিলিয়ে দেখি যে যাদেরকে নিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আমরা কি সেরকম মোমেন হতে পেরেছি কিনা কিভাবে সেই ইমান আমরা অর্জন করতে পারি আমাদের জীবনকে কিভাবে নুরানি করতে পারি আলোকিত করতে পারি এনলাইটেন করতে পারি এই দিনটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনে আমরা এগুলো ধারণ করি এই এলেম শিখি এই শিকার চর্চা করি নিজেদের জীবনে বাস্তবায়ন করি পারিবারিক জীবনে বাস্তবায়ন করি আর এরকম সুন্দর ইসলামের সমাজ গড়ে তুলি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কর